বাংলা মানবতা সমাধান আসসালামুকুম রাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম রাসুলের প্রতি আল্লাহ সুবাহ আলা মানুষের জন্য এমন কল্যাণকর ব্যবস্থা দিয়েছেন যেই ব্যবস্থাগুলো গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে মস্তক নত হয়ে আসে আল্লাপাক মানুষের এত কল্যাণকর এত মঙ্গলজনক ব্যবস্থা দিয়েছেন যা মানুষ কখনো হয়তো কল্পনাই করে ইসলাম সেই ব্যবস্থা মানুষের সর্ববিধ যত কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে আল্লাহ সবহান ওয়াতা এই ইসলামের মধ্যে দিনের ভিতরে দান করেছেন আলহামদুলিল্লাহ মিল্লাত আবিক ইব্রাহিম যেই ইসলামের ধারাবাহিকতা শুরু হয়েছিল হজরত ইব্রাহিম আলহিস্লাসালামের সময়কাল থেকে তাও সেইদের একত্ববাদের আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসের যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা পাঁচটি প্রধান স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত বনিয়াল ইসলাম মূল পাঁচটি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই ইসলাম নামক শান্তির চাদোয়াটি। যার নিচে বিশ্বাসীগণ শান্তি লাভ করেন তৃপ্তি লাভ করেন সম্মানিত পৃথিবী বাংলার দর্শক শ্রোতা আধুনিক বিজ্ঞান ও আল কোরআন ধারাবাহিক এই আলোচনায় আমরা সুরাবাখার একশো তিরাশি নম্বর আয়াতটি আজকে আপনাদের সামনে তেলাবাদ করেছি এবং এই একশো নম্বর আয়াতটি বিশেষভাবে আমাদের সকলের কাছে অত্যন্ত সুপরিচিত সেটি হল ইসলামের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ সাওম বিষয়ে বা রোজা পালন আমরা ইমানের উপরে বিভিন্ন পর্বে কম বেশি কথা বলার চেষ্টা করেছি ইমানের পর সালাত বেশ কয়েকটি পর্বে আমরা সালাতের উপর সালাতের গুরুত্ব সালাতের উপকারিতা সালাতের মাহাত্ম সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা এবং সালাতের জন্য সঠিক নিয়মে পবিত্রতা অর্জন বা অজু বানানো ইত্যকার বিষয়গুলো আমরা সালাত পর্বে আলোচনা করেছি এখন আল্লাহ আল্লা সুবাহাল্লার এই কঠিত আয়াতটির মাধ্যমে আপনাদের সামনে সাম বা রোজা বিষয়ে আমরা আপনাদের সাথে নিয়ে এই বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব সাওম ও সালাতের আগে যে জাকাত ব্যবস্থা আল্লাহ সাহান আমাদের জন্য বিশেষ করে আমাদের সম্পদের উপরে যে অংশ নির্ধারণ করে দিয়েছেন এই জাকাত প্রসঙ্গেও আমরা দু একটি পর্বে কম বেশি আলোচনা করার প্রয়াস পেয়েছি সাওম এমন একটি ইবাদত যা মানুষের শারীরিক মানসিক চিন্তা চেতনাকে পরিপূর্ণ রূপে পাল্টিয়ে দেয় আর এটি এমন একটি সাধনা এমন একটি আল্লাহ সুবাহার বিধান যাকে অনুশীলন করলে একটা মানুষের জীবনে একটা ব্যাপক পরিবর্তন ঘটে যায় আল্লাহাকে এই আয়াতটির ভিতরে নিজে এরশাদ করেছেন যে সাউমের উপকারিতা কি। সাওম পালন করলে এর বিনিময় কি হবে এটি আল্লাহ আল্লা সুবাহ এই ফরজ করার জন্য যে আয়াত যে অংশ এর মধ্যেই তিনি তা স্পষ্ট করে দিয়েছেন ইয়া ইহালীন আহ মানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে সাওমকে ফরজ করা হলো লিপিবদ্ধ করে দেওয়া হলো বাধ্যতামূলক করে দেওয়া হলো তবে হ্যাঁ তোমাদের উপরেই শুধু এই সাওমকে চাপিয়ে দেওয়া হলো বা ফরজ করে দেওয়া হলো বাধ্যতামূলক করে দেওয়া হলো তা কিন্তু নয় কামাকিবা আলাল্লা দিন আমি খুম তোমাদের আগে যারা ছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই সাওম ফরজ ছিল কারণ সাওমের উপকারিতা সাওমের কল্যাণ অসংখ্য অগণিত যা পরিমাপ করে শেষ করা যায় না নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওসাল্লাম সাওয়ামের পরকালীন উপকারিতার সহজ সরল ভাষায় আমাদেরকে শুনিয়েছেন মানসয়া রমাজানা ইমান প্রথমত আমরা যে জানা অথবা অজানা অবস্থায় অথবা প্রকাশ্যে বা গোপনে অথবা যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণে আমরা যে পাপাচারে লিপ্ত হয়ে পড়ছি গুনার ভিতরে লিপ্ত হয়ে পড়ছি বিভিন্ন পাপ দ্বারা আমাদের আমল নামাকে পরিপূর্ণ করে টলছি শবাদত আল্লাহর পছন্দের কেউ যদি শোয় পালন করেন তাহলে এই সাওমের মাধ্যমে আল্লা সুবাহানহা তালা তার গোনা মাফ করে দিবেন। তবে সেটি থাকতে হবে ইমানান এতটা দৃঢ় বিশ্বাস হৃদয়ে পোষণ করতে হবে যে সাওম শাওম আল্লা সুবাহানা আমাকে বিশুদ্ধ হওয়ার জন্য আমরা এই শব্দটিকে আরেকবার বলবো সাউম হরজ করা হয়েছে নিজেকে বিশুদ্ধ করার জন্য এই বিশ্বাস রাখা এবং সাউম একটি সাধনা সাউম একটি ব্রত এজন্য বলা হয় রোজা ব্রত সাউম ব্রত এই রোজা পালন করার ভিতর দিয়ে ভিতরে এমন একটা শক্তি তৈরি হয় যার দ্বারা সে পরিশুদ্ধতা অর্জন করে বিশুদ্ধতা অর্জন করে আমরা জানি কোন কিছুকে বিশুদ্ধ করতে গেলে যেমন লোহাকেই যদি মরিচিকা মুক্ত করতে হয় তাকে গলিয়ে ফেলতে হয় স্বর্ণকে যদি বিশুদ্ধ করতে হয় হাঁদ থেকে আলাদা করতে হয় তাহলে তাকে পুড়িয়ে গলিয়ে ফেলতে হয় পচা মাটিকে যদি ইটে রূপান্তরিত করতে হয় তাহলে তাকে আগুনে পুড়াতে হয় এমনি করে রক্তকে যদি কেউ বিশুদ্ধ করতে চায় তাহলে যন্ত্রের মাধ্যমে সেটাকে রক্তের দূষিত জিনিসগুলোকে সাইকেলিং করে ছেঁকে সেই দূষিত জিনিসগুলো বের করে দিতে হয় তেমনিভাবে কোনো দ্রব্য সামগ্রীর ভিতরে যদি কোনো দূষিত জিনিস মিশ্রিত হয়ে যায় তাহলে তাকে পদ্ধতির মাধ্যমে কি করতে হয় বিশুদ্ধ করতে হয় অথবা মুমেনের জীবনে যদি কোনো পাপ ঢুকে যায় মিশে যায় কত পাপ চোখের সামনে আজকে আমাদের ভেসে বেড়াচ্ছে আমরা ইচ্ছাতে হোক অথবা অনিচ্ছাতে হোক কেউ যদি বলে যে আমি পাপ করি না তাহলে এটাও একটা পাপ আজকে আমরা পাপের সাগরে ডুবন্ত হাবুডুবু খাচ্ছি যেদিকে তাকাই যা শুনি অথবা যা বলি অথবা যেভাবে চলি চতুর দিকেই তো পাপের মহড়া চলছে পাপের উল্লাস চলছে আগের যুগের মানুষের সামনে এত ব্যাপক পাপাচার অনাচার ছিল না আমরা যে যুগে বসবাস করছি সকালে ইমানদার বিকালে গিয়ে আর ইমান নিয়ে টিকে থাকতে পারি না হাতের তালুতে যেরকম প্রজ্বলিত আগুনের জ্বলন্ত আংড়া নিয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না আজকের দিনে আমাদের তেমনি ইমান নিয়ে চলাও অনেকটা তদ্রুপ ঘর থেকে বের হলেই চোখ যেখানে পড়ে সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় এই পাপাচারের জগতে বিচরণ একটা দেওয়ালের পুষ্টারে চোখ পড়বে সেখানে হয়তো একটা বিবস্ত্র নারী গাড়িতে বসেছেন আপনার কানে ভেসে আসছে একটা আওয়াজ হয়তো একটি অপসংস্কৃতির নামে ওই যে সেই এমন গান যে গান হয়তো মনের ভিতরে পাপের সৃষ্টি করে আপনি এমন জায়গায় যাচ্ছেন চলছেন যে সেখানে গিয়েও হয়তো দেখবেন যে সেই অবস্থাটিও একটি প্রতারণামূলক অথবা পাপাচারের সেই ক্ষেত্র আপনি মানুন বা না মানুন আমরা বর্তমান সময়ে একটা পাপা চারের পরিবেশের ভিতরে সময় অতিবাহিত করছি সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে আমি কোনো পাপ করি না পাপ হয়ে যায় বদ্ধ ঘরের ভিতরে ছোট্ট একটা ভেন্টিলেটার দিয়ে ভেন্টিলেশন দিয়ে যেরকম ধুলু বালির কণাগুলো এসে আপনার সুন্দর পরিচ্ছন্ন বিছানাটিকে ছেয়ে ফেলে আপনি হয়তো বলবেন যে আমি তো আমার বিছানার উপরে ধুলো বালি ছড়িয়ে দেইনি এই ধুলো আসলু থেকে এটা উড়ে আসে অতএব আপনার মনের ঘরের দরজা জানালা যদি আপনি বন্ধও করে রাখেন আর যদি বলেন যে আমার ভিতরে কোনো পাপ আসতে দিব না বা না পাপ ঢুকে না কিন্তু তারপরেও ওই বদ্ধ ঘরের মতো ধুলু উড়ে এসে আপনার এখানে জমা হয় জমা বাধা পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার আগুনে জ্বালিয়ে বিশুদ্ধ করার যে ব্যবস্থা আল্লা সব তাল আমাদেরকে দান করেছেন আমরা সংক্ষেপে বলতে পারি সেই ব্যবস্থাটির নাম হল বছরে এক মাস একটা অনুশীলন করা একটা ব্রত পালন করা একটা সাধনা করা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেকে একটি নির্দিষ্ট নিয়মে কতগুলো অনুশাসনের ভিতরে নিজেকে চালিত করা আর এটির নামই হচ্ছে আমরা মাহে রামাজানকে আসলে বলতে পারি মাহে কল্লান। এটা অসংখ্য অগণিত কল্যাণ নিয়ে মানুষের কাছে এক বছর পরে বছর ঘুরে এসে হাজির হয় যখন মানুষের ভিতরে বর্তমান সময়ের জীবন যাপন, লোভ লালসা চাওয়া পাওয়া অথবা অর্জন বর্জন হতাশা সবকিছু মিলিয়ে এমন একটি অবস্থায় মানুষ পৌঁছে যায় যখন তাকে খুনিকের সময়ের জন্য শুদ্ধ পরিশুদ্ধ হওয়ার একটা প্রয়োজনীয়তা পড়ে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো রমাজ আনুল তথা সাউম সম্পর্কে আলোচনা আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ labayk allahumma labayk labayk allahumma labayk labayka la sharika lak labayka la sharika lak assalamu alaykum madani amar pokkho theke ebong 23 tv banglar pokkho theke sokol hajiderke janacchi antarik mubarak ba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 शांति इवदान समाजी प्रतिष्ठा वरहमत वह अल्लाह আমাদের জন্য ইসাদ করছেন আমরা সাওমের উপকারিতাটি সাইন্টিফিক দৃষ্টিতে বিজ্ঞানের দৃষ্টিতে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে প্রথমে আপনাদের সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব সাউমের কল্যাণ বহুবিধ অসংখ্য দুনিয়াতে কল্যাণ পরকালে কল্যাণ শেখার জন্য সংযমের জন্য বর্জনের জন্য অর্জনের জন্য প্র্যাকটিসের জন্য কোন দিক আপনি বলবেন সব দিক রোজার বা সামের কল্যাণ আল্লাহ দয়ালু মেহরমান যারা সফরে থাকবেন যারা অসুস্থ অথবা যারা চরম বার্ধক্যে উপনীত হয়েছেন তাদের আর সুস্থ হয়ে এই রোজাগুলোকে পরবর্তী সময়ে পালন করার কোনো সুযোগ নাই এই ধরনের ব্যক্তি আল্লা সুবাহনতলা তাদের জন্য বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা দিয়েছেন পথিক মুসাফির অথবা অসুস্থতার জন্য যখন সে ফিরে আসবে সুস্থ হয়ে অথবা যখন সে বাড়ি ফিরে আসবে তখন সে রোজা পালন করবে এই যে সকলের জন্য রোজাকে ফরজ করেছেন উপযুক্ত যোগ্য যাদের উপরে রোজা পালন করা শরীয়তের বিধান কার্যকর তারা রোজা পালনের মধ্য দিয়ে এক ব্যাপক কল্যাণ লাভ করতে পারেন আমাদেরকে এই ধরনের তিরিশটি পর্বের আয়োজন করতে হবে এটাও অনেকটা কঠিন বিষয় আমরা যেহেতু ধারাবাহিক একটি আলোচনা চালিয়ে যাচ্ছি সেই জন্য রামাজানের উপরে হয়তো আমরা দু একটি পর্বের ভিতরেই এই আলোচনাটি শেষ করে দিব রোজা মূলত আল্লাহ সুবাহ নিজের ভিতরে মানুষের ভিতরে একটি শক্তি তৈরি করার জন্য তার উপরে ফরজ করেছেন আর এই শক্তিটি হচ্ছে তাকোয়ার শক্তি এই শক্তিটি হচ্ছে ইমানের একটি বলিষ্ঠ শক্তি যেই শক্তির মাধ্যমে একজন মুমেন সত্যিকারের অর্থে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছতে পারে আর এজন্য তার শারীরিক মানসিক উভয়ের ভিতরে একটা সংযোগ তৈরি করা প্রয়োজন রোজা মানসিক প্রস্তুতির বিষয় রোজা শারীরিক প্রস্তুতির বিষয় এবং রোজা সামগ্রিক একটা প্রস্তুতির বিষয় এই আল্লাহ আল্লা সুবাহানো তালা রোজার আলোচনা যেরকম কোরআনের একটিমাত্র জায়গায় সোরা বাকারায় আলোচনা করেছেন রোজা ফরজ করেছেন একই সময় যদি এমন হতো যে তোমরা এক বছর তিরিশটি রোজা পালন করবে তাহলে রোজার মাধ্যমে যে অর্জন এটা অনেকাংশে সম্ভব হতো না বছরে 3৬৫ দিন ইংরেজি হিসাবে একদিন দুদিন করে করে সারা বছরে ৩০টা রোজা রাখলে তাহলে রোজার যে মাহাত্ম রোজার যে প্রাপ্তি রোজার যে অর্জন সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমরা হয়তো সেই অর্জনগুলো লাভ করতে পারতাম এই জন্য রোজাকে বলা হয় যে রোজা হচ্ছে ব্যক্তিগত ইবাদত রোজা হচ্ছে পারিবারিক ইবাদত রোজা হচ্ছে সামাজিক ইবাদত আবার রোজা হচ্ছে রাষ্ট্রীয় ইবাদত এর ভিতরে আছে সকলেরই কল্যাণ ব্যক্তি রোজা রাখে পরিবারে সবাইকে নিয়ে রোজা রাখে সমাজবদ্ধ মানুষ একসাথে রোজা রাখে একটি মুসলিম রাষ্ট্রের যার অধিকাংশই মুসলমান তারা সবাই রোজা রাখে এবং একসাথে রোজা রাখে একই টাইমে একটা ঐক্যের প্রতীক একই সময়ে তারা রোজা রাখে একই সময়ে তারা ইফতার করে আবার একই সাথে তারা রোজার শেষে এক আনন্দ উৎসবে মিলিত হয় এই যে সামাজিক দৃষ্টান্ত এবং রাষ্ট্র তখন এই উৎসবের সঙ্গে সম্পৃক্ত হয় কারণ সমাজ বা এলাকাকে বাদ দিয়ে তো রাষ্ট্র নয় তখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এই উৎসব আয়োজন এই ইবাদতের আয়োজনে রাষ্ট্রও জড়িত হয় তাহলে ব্যক্তির ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং এটি তখন আন্তর্জাতিক রূপ লাভ করে একাধিক মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ অথবা যে সকল দেশে বিভিন্ন অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রয়েছেন যখন সেই জনপদে রামাজানুল মোবারকের চাঁদ উদিত হয় এক নতুন ধরনের সেই আবেগ অনুভূতি সেই এলাকাগুলোর ভিতরে সৃষ্টি হয়ে যায় একটা চমৎকার সুন্দর পবিত্র একটা শান্তিময় পরিবেশ গোটা দেশের উপরে যেন চাদুয়ার মতো রহমতের ছায়া হয়ে মুবারক তথা শ্রোতা এত হলো রামাজান সম্পর্কে আমাদের একটি সাধারণ মূল্যায়ন আমরা এই পর্বে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সাউমকে কিভাবে দেখা হয়েছে দেখুন সারা বছর একটা মানুষ যখন সে বিভিন্ন প্রকারের খাদ্য গ্রহণ করে আজকে অধিকাংশ মানুষ আমরা দেখি যে ভেজাল খাওয়ার কারণে অথবা দূষিত খাবার গ্রহণ করার কারণে বিভিন্ন রকমের তৈলাক্ত অথবা ওই যে সেই কোলেস্টোরলযুক্ত খাদ্য খাওয়ার কারণে তারা শারীরিকভাবে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় এই খাদ্যগুলো আমরা সারা বছর তিনশত পঁয়ষট্টি দিন কী করি গ্রহণ করি আমরা বাড়িতে বাসায় শহরে বাজারে অফিসে অথবা হোটেলে অথবা ভ্রমণের সময় বিভিন্নমুখী বিভিন্ন ধরনের তৈরি রান্না খাবার গ্রহণ করি এই সমস্ত খাবার আমাদের উদর গ্রহণ করতেছে আর এর ভিতর থেকেই দেখেন আস্তে আস্তে এই খাবারগুলো থেকে যে রক্ত তৈরি হচ্ছে যে ব্লাড তৈরি হচ্ছে সেই রক্ত আমাদের শিরায় মিশে আমাদের হার্ট আমাদের ফুসফুস হয়ে পুরা শরীরের ভিতরে সেটা প্রবাহিত হচ্ছে এই খাদ্যবস্তু থেকে আমাদের শরীরের প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় ক্যালোরি প্রয়োজনীয় জীবনী শক্তি প্রয়োজনীয় স্নেহজাতীয় যেই শক্তি গ্রহণ করছে এটা দিয়ে আমাদের শরীর গঠন হচ্ছে এক বৎসর অর্থাৎ আমরা যখন এইভাবে খাদ্য গ্রহণ করি এবং চলি স্বাভাবিকভাবেই আমাদের এই স্টমাকের উপরে একটা বিরতিহীন বিশ্রামহীন একটা বড় ধরনের চাপ পড়ে সে চলতে চলতে আমাদের এই স্টমাক নামক যে যন্ত্রটি এক পর্যায়ে সে কিন্তু আমাদের কাছে দরখাস্ত পেশ করে আবেদন পেশ করে যে আমাকে কিছুটা বিশ্রাম নেওয়ার সময় দাও বিশ্রাম কেন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের শরীরের যে কোষগুলো সে যদি কোনো একটি অংশ কখনো আক্রান্ত হয় দ্রুত সে নিজেকে কি করে সারিয়ে নেয় তার নিজের ভিতরেই একটা দ্রুত রিপেয়ারিং হয় আজও তো ডাক্তারদের কাছে সম্মানিত দর্শক শ্রোতা এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সময়েও ডাক্তরা একটি বিষয়ে এসে স্তম্ভিত হয়ে যান প্রশ্নটির তারা জবাব খুঁজে পান না যে কিভাবে হাড় একটি হাড় আর একটি হাড়ের সঙ্গে ভেঙ্গে যাওয়া হাড় তা কিভাবে জোড়া লাগে শরীরের কাটা অংশ কিভাবে একটি আরেকটি সঙ্গে জোড়া লেগে যায় বিশেষ করে হাড়ের বিষয়টি তাদের কাছে একটি আশ্চর্য বিষয় সেখানে ভিতরে কোনো ঔষধ দেওয়ার সুযোগ নেই সেখানে কোনো কেমিক্যাল ঢুকানোর সুযোগ নেই সেটাকে যথাযথভাবে স্থাপন করে যদি তা সঠিকভাবে বেধে দেওয়া যায় এবং সংস্থাপন করা যায় দেখা যায় যে অল্প দিনের ভিতরে সেটা কি হয় জোড়া লেগে যায় এমনভাবে জোড়া লাগে যে তখন বোঝা যায় না যে এখানে ভেঙ্গেছে। যদি ঠিক ঠিকভাবে সেটা মুখোমুখি না হয় অনেক সময় হয়তো সেখানে একটু দাগ দেখা যেতে পারে কিন্তু জোড়া লেগে যায় এবং এটা একটি আশ্চর্য বিষয় তার মানে শরীর তার নিজের ভিতরে প্রতিনিয়ত কাজ করছে রিপেয়ারিং এর কাজ করছে সম্মানিত দর্শক শ্রোতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এমন একটি ইবাদত যা মানুষের দেহ গঠনের জন্য দেহকে রিপেয়ারিং করার জন্য বিশেষ করে স্টমার তার ভিতরে যে হজম শক্তি করানোর মতো এই কোষগুলো রয়েছে তার প্যানক্রিয়াস থেকে যে হজমের একটা বিশাল বড় সমন্বিত কার্যক্রম চলছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা হয়তো অনেকেই এই চামড়ায় বেষ্টি উদরটির ভিতরে কিছু খাদ্য পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি আমরা রাতের বেলায় খাবার খেয়ে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাই কিন্তু তারপরে ভিতরে কি হয় এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং এগুলো সব শক্তিশালী ডিপার্টমেন্ট এর একটি যদি ও কার্যকর হয়ে যায় তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে আমরা তখন বিপদগ্রস্ত হয়ে যাই তো এই যে ভিতরের সমন্বিত কার্যক্রমের এই প্রধান যে অংশটি বিশেষ করে আমাদের স্টমাক এই স্টমাকের রিপেয়ারিংয়ের কাজের জন্য সাউম হচ্ছে একটি উত্তম সর্বোত্তম ব্যবস্থা বলি আলহামদুলিল্লাহ তাকে এক মাসের জন্য একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত রাতের আধারে সুবে সাদেক বিকশিত হওয়ার আগে বাস খেয়ে নিয়েছে এটা আল্লাহ সুবাহ আমাদের জন্য একটা সুযোগ দিয়েছেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে তোমরা সাহুর গ্রহণ করো ইন্নাফি সাহুরে বারাকাতুন এই সাহারির ভিতরে আল্লাহকে একটা বিশেষ বরকত রেখেছেন এটা আমাদের জন্য স্পেশাল আগের যুগের জন্য এই খাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না তারা সন্ধ্যা রাতে যেটুকু খেতেন এই সময় থেকে নিয়ে আবার পরবর্তী রাতের বেলা ঘুমনো রাখ পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হতো অর্থাৎ তারা আরো বেশি সময় তাদের উদরকে রিপেয়ারিং করার সুযোগ দিতেন এটাও ঠিক আছে কারণ তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্ত ছিলেন মজবুত ছিলেন এবং চিকিৎসা ভিত্তিক যে ব্যবস্থা বলছেন আনন্দ চিত্তে খুশি মনে সন্তুষ্ট চিত্তে রোজা রাখা ইমান নিয়ে এবং আমি রোজা রাখার বিনিময়ে আল্লাহর আল্লাহাদামিন তার আগের সব গুণা মাফ করে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকে শুধু আমরা পরিপাক যন্ত্র স্টমাক রিপেয়ারিং এর দিকটি আলোচনা করে গেলাম ইনশাল রামাজানের আরো কয়েকটি পর্বে নিয়ামত গুলোকে আমরা অনুসন্ধান করব। ইনশা আল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামাইকুমতুল্লাহারাক আপনারা দেখছেন পিস বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন इसलामांगसा चानसा सर्वोच्च मुनाफा दी कुरान मूल्यवान तथ्य बने रास्त समय तरफरणी पाए प्रत्येक जाके इच्छा बृद्धि रास्ते व्यय करें रिटर्न पातश गुण बस व्यावसायिक भाषा आबे सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনাকে চেয়ে বেশি মুনাফা